আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা বাইবরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফাতোয়া আর গান ইসলামের আরেকটি পর্ব নিয়ে এ পর্ব যা থাকছে সেটা হচ্ছে যে আমরা কখন ইনশাআল্লাহ বলব অনেকে আমরা উল্টা পাল্টা ইনশাল্লাহ বলে থাকি যেখানে ইনশাল্লাহ বলার দরকার নেই সেখানেও বলে থাকি হ্যাঁ আর যেখানে বলার দরকার সেখানে বলি না হ্যাঁ এরকম অন্যান্য শব্দ কিন্তু এইখানে আজকে আমাদের ইচ্ছা আছে ইনশাআল্লাহ বলার ব্যাপার এবং ইনশাল মানে আল্লাহর হ্যাঁ চাওয়ার সাথে সম্পর্ক করা এর পাশাপাশি আমাদের এটাও জানতে হবে যে আল্লাহর চাওয়া কয় ধরনের শেখ মুহম যে কোনটা হ্যাঁ আপনার ইনশা আল্লাহ আমরা বলবো আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত করো আর কোন ব্যাপার আছে এমন যেটা সাথে আল্লাহর ইচ্ছা সম্পৃক্ত করবো না তখন এর উত্তরে তিনি বলছেন যে প্রত্যেকটা জিনিস যেটা ভবিষ্যতে ঘটবে এখনো ঘটেনি ভবিষ্যতে করবেন ঘটবে এই জাতীয় জিনিস সেই ব্যাপারে আপনি আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত করবেন যেটা আল্লাহর নিজেরই আদেশ সুরে কাহাফের তেইশ থেকে চব্বিশ নম্বর আয়ত রহমেদ আল্লাহ বলেন যে হের আপনি কোন জিনিসের ব্যাপারে বলবেন না যে আমি এটা আগামী কেয়াল করব হ্যাঁ বরং আপনি কি বলবেন ইল্লাহ আস আল্লাহ বরং আপনি বলবেন আল্লাহ চাই করব আপনি বলবেন আমি এটা ইনশা আল্লাহ করবো ইনশা আল্লাহ ছাড়া কখনো বলবেন না কারণ যেটা সামনে করবেন এটা করার ক্ষমতা আপনি পাবেন কিনা না সেটা তো আল্লাহর ইচ্ছে উপর নির্ভরশীল আল্লাহ আপনাকে করতে দিবেন কিনা। এই কারণে ভবিষ্যতের যে কোনো ব্যাপারে হুম কেউ জিজ্ঞাসা করে বলবেন ইনশা যে আপনি খানা খাবেন বিকেলে একজনে জিজ্ঞাসা করছে সকাল সকালবেলায় আপনি কি রাত্রে খানা খাবেন হ্যাঁ তখন বলছেন ইনশা আল্লাহ আপনি কি বাজারে যাবেন বিকেলে ইনশা আল্লাহ যত ভবিষ্যতের ব্যাপারের কথা আপনি কি স্কুলে যাবেন হ্যাঁ আগামীকাল ইনশা আল্লাহ কিন্তু যেই জিনিস চলে গেছে সেই জিনিসের ব্যাপারে ইনশাল বলা যাবে না হম বলে যে আপনি কি খানা খেয়েছেন ইনশাল এটা বলে চলবে না খেয়েছি বা খাইনি এখানে ইনশাআল্লাহ কি কথা হ্যাঁ সুতরাং বুঝতে হবে এই কারণে তিনি আবার দৃষ্টান্ত দিয়েছেন যদি একজনে বলে যে রমজান মাস হ্যাঁ আপনার সোমবারে রমজান মাস প্রবেশ করেছে ইনসা আল্লাহ মানে একজনে সংবাদ দিচ্ছে যে আপনার রবিবারে অথবা সোমবারে আপনার রমজান শুরু হয়েছে ইনশা আল্লাহ এটা বলা ঠিক না এখানে ইনশা আল্লাহ আপনি বলতে যাবেন কেন কারণ এটা তো গত হয়ে গেছে এইখানে ইনশাল্লাহ বলবেন না হ্যাঁ আপনি এমনি বলবেন যে এই রমজানটা এই বছরে সোমবারে অথবা আপনার কি রবিবারে আপনার সোমবারে শুরু হয়েছে রমজান মাসটা বাস ইনশাআল্লাহ বলতে হবে না এরকমভাবে আপনি কাপড় পরছেন মানে আপনার কাপড় পরিধান করেছেন তো এই ক্ষেত্রে আরবি এরকম বলবেন না আল্লাভ থাকবি ইনশাল্লাহ আমি কাপড় পরেছি ইনশাআল্লাহ আমি খেয়েছি ইনশাআল্লাহ আপনার মানে চলমানটা থাকে না এটা যদি এটার মধ্যে একটু গত হইলে এটাই গত হয়ে যায় মানে চলমানটা বুঝানো মানে হাল যেটা আর বিতে এটা বোঝানো মুশকিল কারণ এটা মানে শুরু হইলে আবার পিছন দিকে চলে যায় সুতরাং এই ক্ষেত্রে আপনাকে ইনশাআল্লাহ বলতে হবে আমি কাপড় পরেছি হ্যাঁ এটা কিন্তু আপনি যদি উদ্দেশ্য কারণ হিসেবে ইনশাল বলেন তাহলে কিন্তু চলবে আমি কাপড় পরেছি ইনশা আল্লাহ মানে কি যে আল্লাহ চেয়েছেন বলে পড়তে পেরেছি মানে কারণটা বুঝালেন যা আমি কাপড় পরছি আমার শক্তিতে না মানে আল্লাহ চাইছেন বলে আমার কাপড় পরার সুযোগ হয়েছে রকম কারণ যদি বোঝানো কারোর উদ্দেশ্য হয় তখন ইনশা আল্লাহ বলতে পারবেন কিন্তু এটা সাধারণত প্রসিদ্ধ কথা নয় হ্যাঁ বরং এটা আপনার গৌণ কথা সুতরাং কারোর যদি এরকম উদ্দেশ্য হয় বোঝানোর তাই বলতে পারে যেমন উনি দৃষ্টান্ত দিলেন যদি কোনো ব্যক্তি বলে যে সাল্লা তো আমি সালাত না সাধারণত কারণ এটা যদি উদ্দেশ্য করে যে ইনশাল মানে এই বলার দ্বারা যে আল্লাহ চেয়েছেন বলে আমি সালাত করেছি আল্লাহ না চাইলে সালাত আদায় করা হতো না কারণটা আপনি বুঝাতে চাচ্ছেন তাই আপনি বলতে পারেন যে সল্লাশা আল্লাহ ইনশালে যে আল্লাহ কবুল না করবেন এটা আল্লাহ সুতরাং এই ক্ষেত্রে আপনি ইনশাআল্লাহ বলতে পারেন তাইলে আমরা মৌলিক যেটা বলছিলাম যে সাধারণত ইনশাল বলা হয় ভবিষ্যতের ব্যাপারে হ্যাঁ গতর ব্যাপারে বা চলমান কোনো ব্যাপারে ইনশাআল্লাহ বলতে নাই হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আপনার কারণ উদ্দেশ্য আল্লাহর চাওয়া কয় ধরনের সেটা আমাদেরকে বলতে হবে হম আল্লাহর চাওয়াটা হচ্ছে দুই ধরনের একটাই যে আরবিতে বলা হয় এরাদা কৌরি হ্যাঁ যেটা আপনার হচ্ছে যেটার সাথে ভালোবাসার কোন সম্পর্ক নেই যেটা সাধারণত বৈশ্বিকভাবে যেটা হয়ে যাবে এটা হচ্ছে একটা চাওয়া আরবিতে বলা হয় দৃষ্টি আরেকটা তাইলে আল্লাহর চাওয়া দুই রকম একটা হচ্ছে স্বাভাবিক চাওয়া বৈশ্বিকভাবে আরেকটা হচ্ছে আপনার শরীয়তের দৃষ্টিকোণে চাওয়া দুই ধরনের চাওয়া যেমন হ্যাঁ যেমন আপনার দৃষ্টান্ত দিলে বোঝা যাবে কারণ হচ্ছে আল্লাহ রসান বলছেন পুরান মজিদের মধ্যে যে আল্লাহ চাচ্ছেন তোমাদের তোবা গ্রহণ করতে হ্যাঁ তোমাদের তোবা আল্লাহ চাচ্ছেন আচ্ছা এই এইখানে চাওয়াটা আপনাকে বলতে বলতে হবে হবে এই চাওয়া এটাকে শরীয়দের দৃষ্টিতে শরীয় দৃষ্টিতে যদি আল্লাহ চান এটাকে পছন্দ করেন বলতে হবে আল্লাহ পছন্দ করেন তোমাদের তোবা করাকে মানে তোমরা তোবা করো এটা আল্লাহ চান পছন্দ করেন চান মানে এখানে পছন্দ করেন এটা বলতে হবে কিন্তু এইখানে আপনি বলতে পারেন না এটা হচ্ছে বৈশ্বিক চাওয়া কারণ আল্লাহ যদি বৈশ্বিকভাবে কোনো কিছু চান সেটা ঘটবেই নিশ্চিত এতে কোনো সন্তানের সামনে সেটা বলব পার্থক্যের ক্ষেত্রে যে বলতে পারেন না আল্লাহ তোমাদের তোবা চান যদি আল্লাহ তোবা বৈশ্বিকভাবে চেয়েই থাকেন হ্যাঁ হ্যাঁ কাউনি কাদারইভাবে তাহলে তো সবাই তোবা করতে বাধ্য হয়ে যেত তখন তো আর আপনার তোবা না করে কোনো সুযোগে ছিল না হম যেটা আমরা সামনে বলবো তাইলে এইখানে যে সাজ ইচ্ছা এখানে উদ্দেশ্য তোবার ক্ষেত্রে যা আল্লাহ তোমাদের তোবা করা পছন্দ করেন এটার অর্থ এরকম ভাবে করতে হবে সঠিক অর্থ দাঁড়াবে নতুবা আপনার দুনিয়ার মধ্যে অনেক আপনার কাফের আছে যারা তোবা করে সঠিক পথে আসে না হ্যাঁ তো সুতরাং সেই ক্ষেত্রে এটা কৌনি কাদারি হতে পারে না এখন কথা হচ্ছে যেরকম ভাবে আরেকটা দৃষ্টান্ত দেয় হ্যাঁ যে সুরাই আয়াত থেকে সুরাহ আয়াত আল্লাহ বলছেন আল্লাহ যদি না যে আল্লাহ পছন্দ করেন কারণ আল্লাহকে পছন্দ করেন সবাইকে পদ করতে না এটা আল্লাহ পছন্দ কখনো করেননি হ্যাঁ তাইলে এটা কি বলতে হবে এটা কাউনি কাউনি হ্যাঁ যে আল্লাহ চান মানে আল্লাহ বৈশ্বিকভাবে চান তোমাদেরকে পদ্যস্ত করতে কিন্তু এটার হেকমত আল্লাহর কাছে আসে আল্লাহ চান কিছু মানুষ পদ্যষ্ট হয়ে থাকুক কিন্তু এটার পিছনে আল্লাহর হেকমত আছে কিন্তু আল্লাহ পছন্দ করেন না হ্যাঁ এটা পছন্দ করে না কেন আল্লাহ উল্টোটা পছন্দ করবেন না এটা হতে পারে না বরং আল্লাহ তার আনুগত্য পছন্দ করবেন হুম তার পথে চলে আসা পছন্দ করবেন তাইলে এই আয়তের মধ্যে এটা কি এই ইচ্ছাকে কোন ইচ্ছা বলা হয় এটা কি কহনী কাদারি ইচ্ছা বলা হয় আরবি ভাষায় মানে বৈশ্বিকগত মানে ইচ্ছা হ্যাঁ এটা হচ্ছে এটা আর আগেরটা চলে গেছে এটা হচ্ছে সাজারি মানে আল্লাহর পছন্দগত ইচ্ছা হ্যাঁ তাহলে দু নয় এখন আমাদেরকে আরো একটু পরিচ্ছন্ন করে বোঝানো দরকার সেটা হচ্ছে যে কউনি যেটা বৈশ্বিক ইচ্ছা এবং যেটা শরীর ইচ্ছা এই দুটার মধ্যে পার্থক্য কি এটা বোঝানোর পর হয়তো বা ব্যাপারটা আরো একটু সুস্পষ্ট হয়ে যাবে হ্যাঁ তো সেটা বলতে গিয়ে আমরা বলবো যে আপনার যে কাউনি যেটা সেটা আল্লাহ চাইলে ঘটতে বাধ্য মানে আল্লাহ যদি বৈশ্বিকভাবে চান যেমন আজকে বৃষ্টি হোক আল্লাহ যদি চান তাইলেই ঘটাবেন তিনি এতে কোনো ব্যর্থ ঘটবে না মানে কৌনি কদারি যেটা আল্লাহ চাইবেন সেটা ঘটবেই ঘটবে এতে কোনো ব্যর্থ ঘটবে না কারণ আল্লাহ সুরা ইয়াসিনের মধ্যে বলেন বিরাশি নাম্বার আয়তের মধ্যে আল্লাহ বলেন ইন্নামা হু কু যে আল্লাহ যখন কোনো কিছু করতে চান তখন তিনি বলেন কোন আদেশ করেন তখনই তা হয়ে যায় তাইলে এই চাওয়াটা হচ্ছে কি বৈশ্বিক চাওয়া মানে দুনিয়াগত চাওয়া এই চাওয়া যদি আল্লাহ চান এটা ঘটাইবেনই ঘটাইবেন আল্লাহ যদি আজকে বৃষ্টি দিতে চান দিবেনি দিবেন আল্লাহ যদি আজকে চান শীত দিতে ঠান্ডা দিতে দিবেনি দিবেন আল্লাহ যদি আজকে চান যে সূর্য দেখা যাবে না তাইলে দেখাই যাবে না তাইলে বৈশ্বিক যে ইচ্ছা এটা বাস্তবায়ন হতে বাধ্য কিন্তু এটা আল্লাহ পছন্দ করেন কিন্তু দুনিয়ার বুকে সবাই কিন্তু দা করে না তাইলে যেটা আল্লাহ পছন্দ করেন বা শরীয়তের দৃষ্টিতে চান এটা বাস্তবায়িত হওয়া পরিপূর্ণভাবে বাধ্য না হ্যাঁ কিন্তু বৈশ্বিক চাওয়াটা পরিপূর্ণভাবে বাধ্য যেটা সেটা হতে হবে এই কারণে আমরা বলতে পারি কেউ পছন্দ করতে পারেন যে আল্লাহ কি পাপ করা কি চান আল্লাহ কি পাপ করা চান আমরা বলবো যে আল্লাহ পাপ করা চান এটা হচ্ছে বৈশ্বিকভাবে মানে কাউনি কাদারি ভাবে যেটা ঘটুক এটা চান কিন্তু শরীয়তে দৃষ্টিতে চান না মানে আল্লাহ হ্যাঁ আপনার পাপ করা পছন্দ করেন না তাইলে চাওয়া কিন্তু দুই ধরনের এই ক্ষেত্রে যে আল্লাহ পাপ করা চান কিভাবে মানে দুনিয়াতে পাপ হোক এটা চান বৈশ্বিকভাবে কিন্তু আল্লাহ পাপ করা পছন্দ করেন না বরং পাপ করলে শাস্তি দেওয়া হবে কিন্তু আল্লাহর আল্লাহর একমত আছে যে পাপ মানুষে করবে তাইলে আল্লাহর ক্ষমা দিকটা পরিস্ফুট হবে এই কারণে আল্লাহ পাপ করতে দেন দুনিয়াতে হম এটা হচ্ছে কাদারিভাবে এবং কৌণীভাবে সেটা চাওয়া তাইলে পাপের চাওয়াটা কখনো পছন্দ করা তাইলে এটা বলতে পারে না যে আল্লাহ তো আমি পাপ করেছি না আল্লাহ তো আপনার চাইছেন বলে পাপ করেছেন এটা না এইভাবে আপনি বললে হবে না আপনি চাইছেন বলে আল্লাহ সুযোগ করে দিয়েছেন আল্লাহ কিন্তু এটা পছন্দ করেন না কারণ আল্লাহ তো আপনাকে নির্দেশে দিয়েছেন যে পাপ না করার জন্য হ্যাঁ আল্লাহ পাপ করার জন্য কেন চাইবেন এক ধরনের আমাদের বুঝে এসেছে সুতরাং ইচ্ছা অনিচ্ছা আল্লাহর এই ব্যাপারটা আমাদের মধ্যে পার্থক্য করতে হবে অনেকে পার্থক্য না করে তালগুলো ফেলেন এবং অনেকে ইনশাল্লাহ বলতেও গিয়ে আপনার ইনশাল্লাহ অজাঘায় বলে ফেলেন তো সেটার ব্যাখ্যা আশা করি এই পর্ব থেকে আমরা বুঝতে পেরেছি আল্লাহ আমাদের গুসুক্তি আরও বাড়িয়ে দেন সেটি আল্লাহর কাছে আবেদন করব ওয়সাল আল্লাহ আলাহ নহমদ আ আলা আলহি ওহ আজবাহী এভাবে আমরা মাঝে মাঝে আপনার ফাতওয়া আর কান ইসলামের কিছু কিছু পর্ব নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থিত হব সবাই এটা অপেক্ষায় থাকবেন ওসল আল্লাহ আলহ নবীন